السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين بردر شکمون دولي امرا ترابعك بحبه جالوشنا كورچلام درمو بیبسائي در کچو عرثو پرجون جا اسول بوئدونا تادر بیپار سوطر کو هن سابدان هن تادر کے اپنا را سابدان کرون ای بیبسا ته کے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 কিংবা বদ নজর না লাগে ওই যে লগন ধরার সময় ব্যবহার করে লোহা এখানে জিন থেকে বাঁচার জন্য লোহা ব্যবহার করা হয় যেমন ওটা বললাম হুজুরকে ভাত দেওয়ার সময় লোহা নিয়ে যায় সাথে অনেকে কাঁচা মরিচ লঙ্কা যেটা কাঁচা লঙ্কা সাথে দেয় এটা কেন বলছে নজর আসবে না হ্যাঁ কোনো দৃষ্টি আকর্ষণ হবে না কি সব আজীব আজীব বিশ্বাস আমি বিদ্য দর্পণে শেষের দিকে সব নমুনা কিছু লিখেছে বিদ্যা দর্পণে এখন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 যে ঘরে কেন বরকত আসে না শয়তান এমন এক সৃষ্টি যে মানুষের রক্ত সেরায় প্রবাহিত হতে পারে সুতরাং কোন বাঁধ দিয়ে তাকে রকা যাবে যে রক্তে রক্তে সঞ্চালিত হয় মাজরাই রক্ত যেমন সেরাই সেরাই চলতে পারে শয়তানও তেমনি সেরাই সেরাই চলতে পারে তো তাকে আপনি বাঁধ দিয়ে কি করে আটকাবেন হুজুর বিসমিল্লা বললে আল্লাহর নামের বরকতে শয়তান আসে না আল্লাহ রসুল বলেছেন না যে বাড়ির প্রবেশ করার সময় বিশ মিল্লা বলো তাহলে ঢুকতে না হ্যাঁ ঠিক কথাই ওটা তো সারি পদ্ধতি তো আল্লাহ নবী শিখিয়েছেন আল্লাহর নামের সাথে তো আপনি যে পদ্ধতিটা ব্যবহার করলেন এখানে কি আল্লাহর নাম শুধু হ্যাঁ আল্লাহর নাম নিই আল্লাহর নামের সাথে আর কি নিচ্ছেন লাইলাহ মুখে বলছেন কবরে চাদর চড়াচ্ছেন দুটো বিপরীত জিনিস না বলে আমি তো লাইল্লাহ বলছি লাইল্লাহ বল তার মানে কি আর তুমি করছো কি যা বলছ তার বিপরীত কাজ করছো এটা তো হতে পারে না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 খাবার সময় বিসমিল্লা বললেন তখন শয়তান বলে চামুণ্ডারা আছে না শয়তানের এই ঘরে না থাকার জায়গা আছে আর না খাবার আছে আমাদের খাবারে তাদের অংশ থাকে তাই না বিসমিল্লা বলে না খেলে শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে তাতে খাবার কমে যায় না কেন ইত্যাদি এসব গাইবি খবর আল্লাহ আলাম কিভাবে শয়তান অংশগ্রহণ কর কীভাবে সেখান থেকে খায় আল্লাহ জানে কিন্তু বিসমিল্লা বলে না খেলে পড়ে আপনার খাবারে শয়তান অংশী হয়ে যায় শয়তান তখন বলে এ ঘরে তোমা থাকার জায়গা নেই খাবারও জায়গা নেই আর বাড়ি প্রবেশের সময় যদি বিসমিল্লা না বলে তাহলে শয়তান তার চেলাদেরকে বলে যাক এ ঘরে জায়গা পেলে থাকার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 নম্বর দুই ওইটাই পানাহার শুরু করার আগে মিলা বলবেন কোরআন এবং বিশেষ করে সোরা যদি ঘর বন্ধ করতে চান তাহলে ঘরে বাজনা তো রাখাই চলবে না তাই না বাজনা শোনা যায় না যেমন অশ্লীল জিনিস দেখা যায় না এইসব যন্ত্র ভালো জিনিস শোনা যায় খারাপ জিনিস শোনা যায় কিন্তু আর নাপস আম্মার আত্মবি আত্মা তিন রকম আছে তাই নাপস তিন রকম আছে নাপসে মতামাইনা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 ধার করে আনার দরকার নেই অনুষ্ঠান করার দরকার নেই যে ব্যক্তি সুরাবাকবে নিয়মিত পাঠ করবে তাতে বরকত হবে বরকত আসবে আর যদি বর্জন করেন তাহলে তাতে আফসোস হবে বর্জন করেন তাতে আফসোস হবে ছোট বা কারা যদি পড়া হয় অনেক সময়ে মানুষ জাদু করে এবং জাদু জিনিসটা সত্য তাই না আমরা বিশ্বাস করি জাদু করে আপনাকেও জাদু করতে পারে বিভিন্ন মাধ্যমে জাদু করে আল্লাহামকে জাদু করা হয়েছিল কি দিয়ে চুল দিয়ে চুল এবং চির জাদু করা হয়েছিল বাড়িতে পাড়াগ্রামের মহিলারা চুল বিক্রি করে তাই না পাড়াগ্রামের মহিলারা চুল বিক্রি করে চুল বিক্রি করা হালাল না হারাম বলবো ইনশাল্লা কোনো বৈঠকে কোনো অঙ্গ বিক্রি করা হালাল না চুল আর ওই চুল দিয়ে জাদু হয় মহিলা তুমি বাড়িতে আছো সুন্দরী সেই বাড়ির বউ অথবা বেটি তুমি তোমার চুল বিক্রি করছো পর পুরুষের হাতে সেই চুল দিয়ে যদি জাদু করে তোমাকে জাদু করা হবে অনেক সময়ে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 আর যদি আপনি নিয়মিত বাড়িতে বাকারা পাঠ করেন তো আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আপনার বিরুদ্ধে ভাড়া করে না নিজে পড়ুন সুতরাং সুরাবাকারা ডুরা বলছেন অনেক লম্বা হয়ে গেল ঠিক আছে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 এক হচ্ছে জিনভূত অন্ধকার হলে লোডশেডিং বা কারণ নেই তখন অন্ধকারেই কত রকম মনে হয় হ্যাঁ কেউ আসছে কেজন যেন হাঁ করছে কেউ যেন কিছু শব্দ হলেই খুট করলেই কিছু না কিছু মনে হয় এক তো জিনভূত নম্বর দুই আপনার হিংহস্র জন্তু হয় সাপ বিছা না আর কিছু এরপর ভয় লাগে তাই না নম্বর তিন অপরাধী মানুষ সমাজবিরোধী মানুষ চোর ডাকাত কিংবা ওই যে কোন টিচিং করে না মহিলাদের পেছনে লেগে আছে এসে নিয়ে কোনো মানুষ আর নম্বর চার সেটা হচ্ছে রোগবালা, রোগ জ্বালা ইত্যাদি এই চার প্রকার নিরাপত্তা পেতে যথেষ্ট কি যথেষ্ট সোরাতুল বাকারার শেষের দুটো আয়াত তাই না আমাদের সময় সে সবার কাছাকাছি হয়েছে শ্রোতা মণ্ডলী যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বলুন বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম আসসালাম আমার প্রশ্নটা হলো আপনি বললেন যে যে গানের মধ্যে বাজনা আছে বাজনা হারাম এখন ধরুন একটা ইসলামিক কবি একটা কথা লিখল সেটাকে সুর দিয়ে গাওয়া হবে এখন যে গানটা গাওয়া হয় ফিল্মের মধ্যে তার বাজনাটাকে নেওয়া হলো না কিন্তু তার সুরটাকে নেওয়া হলো নিয়ে সেই ইসলামিক কথাটা গানের মাধ্যমে গাওয়া হলো এটা কি হালাল হবে না হারাম হবে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 যেমন মনে করুন এমনও গান আছে এমনও গজল আছে যাতে শির্কিদাত আছে যেমন অনেকে গেয়ে থাকে সে যদি না ফুটিত কিছুই পয়দা না হইত না করিত আরস কুরসিস জলিল ওরা কোন ফুলের কথা বলছে নবী মোহাম্মদ রাসুল্লাহ আসলামের কথা ওরা ওই যে লাউলাক কালামা খালাক তুলাফলাক তুমি না হলে দুনিয়া সৃষ্টি করতাম না ওই জাল হাদিস দিয়ে তারা বলে নবীর জন্য সব কিছু সৃষ্টি তাহলে এটা কী হয়ে গেল সেদি হলো না হলো না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 তাহলে তা এমনিতেই হারাম তাতে বাজনা থাক আর না থাক মহিলার কণ্ঠে হোক আর না হোক প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী প্রোগ্রামে আপনারা বাকি আলোচনা আরো আছে আসসালাম আলাইকুম আহমতুল